তিনি হলেন জগৎসম আল্লাহকে কি মানে রব মানে সূর্য কি আল্লাহর কথা না শুনে কুকুরে কি আল্লাহর কথা না শুনে সৃষ্টির মধ্যে মানুষ ছাড়া এবং জিন ছাড়া কেউ আল্লাহর হুকুমের কি করে না অন্যথা করে না আল্লাহর হুকুমের অন্য আল্লাহ করতে পারে ইচ্ছা করলে কি করতে পারে মন্দ করতে পারে আর এর ভিত্তিতেই তার কি হবে পুরস্কার হবে বা শাস্তি হবে কুকুরের শাস্তিও নেই পুরস্কারও গাছের শাস্তিও নেই পুরস্কারও মানুষের শাস্তিও আছে পুরস্কার আছে ফের তার জন্য এত সুন্দর ব্যবস্থা দিলেন এটা কিসের ভিত্তিতে যে তিনি দয়াবান আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমাকে সৃষ্টি করতেন জাহান নামের বানায় আর জাহান নামে আমি জ্বলতে থাকতাম আল্লাহকে কেউ প্রশ্ন করার ছিল আমাকে মানুষ না বানায় কুকুর বানাইতেন বিড়াল বানাইতেন ব্যবস্থা দিয়ে দিলেন এটা আল্লাহ পাকের দয়ার প্রকাশ সুরাই ফাতে বন্দা পরে মুসলিম সুরেফের রহাতের মধ্যে আসছে যখন বন্দা বলে আল্লাহামদুল্লাহি রব্বিলামিন সাথে সাথে কারণ কোরআন করিম নামাজের মধ্যে পড়ায় অর্থ কি আল্লাহর বন্দা যখন বলে রহমান রব আলিন সাথে সাথে জবাব দেন যে আমার বন্দা আমার গুন করেছে আল্লাহ রবুল আলমীর সাথে সাথে জব দেন যে আমার বন্দা আমার বরত্বের বর্ণনা দিয়েছে কারণ মালিক হিসাবে বিচার দিনের মালিক হিসাবে কেন মেনে নিছে আমাকে মেনে নিছে আমার বরত্বের সে ঘোষণা দিয়েছে বন্দা যখন বলে যে শুধু আপনারই করি সাহায্য শুধু আপনার কাছে এটা হলো আমার মধ্যে আর আমার বন্দার মধ্যে এখানে এক অংশে সে নিজের জন্য চেয়েছে আরেক অংশে আমাকে কি করেছে এই আয়াত যখন পরে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসে যে এটা আমার আর আমার বন্দার মাঝে এক অংশ তার আর এক অংশ কি আমার এবং আমার বন্দা যা চাইছে আমি তাকে তা কি করলাম দিয়ে দিলাম আপনি দেখিয়েছেন আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন পূর্বে তাদেরকে যে পথ দেখাইছেন আমাকে কি করেন সেই পথ দেখান পূর্বে আল্লাহনের শুধু অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তির আপনার গজব পতিত হয়েছে এবং যারা বিভ্রান্ত হয়ে গেছে ওদের পথে আমাদেরকে পরিচালিত করেন না আলহিম ওয়াল্লিম কারণ আল্লাহর শক্তি আছে ওদের পথেও কি করার ফেলার ওদের পথে আমাদের আমার বন্দা এখন যা চাবে আমি সব কি করব দিয়ে দিব তাহলে আল্লাহ রব আলমিন তাকে সিরাতে মুস্তাকিম দিয়ে দিলেন না তাহলে প্রথম রাখাতেই সিরাতে মুক্তিম পেয়ে গেছে প্রথম রাখাতেই সে পুরস্কার প্রাপ্তদের পথ করছে मन मध्य खुद जगे कि आरोप चावल এটার মুফা জবাব দিয়েছেন কি করো পথ বাড়াইলে তার মন্ত্রী কিনে ফাইব কাল খেয়া কি মেম্বরে আমি যদি তার এলো কি মন্ত্রী চাইলে প্রধানমন্ত্রী চাইবো তো দুনিয়ার মধ্যে পদ খুব বেশি নাই তো আর খুব বেশি আছে খুব বেশি নাই তো এখানে বন্দার যেই অবস্থানে আছে সেই অবস্থানে সে কি চাইতেছে সিরাতে মুস্তকিম চাইতেছে তাহলে সেই অবস্থান অনুযায়ী তার জন্য যে উন্নত অবস্থাটা সেটা আল্লাহ রবীন্দ্রে আর কি উন্নত কোন অবস্থা নাই এই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে কি শেষ নাই পদের কি নাই শেষ নাই এই জন্য আল্লাহ পাকে দানেরও নাই শেষ নাই সেনাবাহিনীতে দেখেন যে অফিসার র্যাঙ্কে যদি কেউ কি করে প্রবেশ করে প্রথম গিয়ে কি হয় হয় না বলা হয় যে হ্যাঁ বড় জোর কর্নেল হয়ে যাবে এরপরে আর কি এরপরে আর কি প্রতিদিনের সিরতুল মুস্তাকিম আপনারা কি ভাবতেছেন যে একজন মেজরে যদি বলে এই দিনের সিরাতকিম তাকে কর্নেল বানায় দেওয়া হইলে সে যতটুকু লাভবান হইলো কর্নেল গুলিকে জোড়া দিলে একটা সিরাতুল মুস্তাকিমের মর্যাদার কি হবে না সমান হবে না সে ভাবে প্রতিবার সিরাতুল মুস্তাকিম বলে এক একটা কদ সে কি হয়ে যাইতেছে দরজা ডিঙ্গিয়া যাইতেছে এই জন্য হাদিসের মধ্যে আসছে যে কি বলা হবে আদিসের মধ্যে আসছে যে হাসরের মাঠে কুরআনওয়ালা ব্যক্তিকে বলা হবে সহেবুল কোরআন মানে কি কোরআনওয়ালা কোরআনওয়ালা আবার আমরা এখন অনেক ভুল ব্যাখ্যা বুঝি মনে করি হাফিজে কুরআওয়ালা হয়ে গেছে হাফেজ কোরআনের উপর আমল করে যায় আর সে তেমন হাফেজ হইতে পারে নাই তারে কি বলা হবে কোরআনওয়ালা বলা হবে এটাই কোরআনওয়ালার আসলে ব্যাখ্যা কিন্তু আমরা ভুল ব্যাখ্যা বল যে এখন হয়। এবং হাফেজ হইছে ইতিহাসের মধ্যে এমন বুড়ি বুড়ি প্রমাণ আছে ইহুদি খ্রিস্টান কি হয়েছে হাফেজ হইছে না হাফেজ হতো সে কি কোরআন না এই ব্যক্তিকে বলা হবে সোহেবুল কোরআন এই ব্যক্তিকে হাসারের মাঠে বলা হবে দুনিয়ার মধ্যে তুমি যতটা আয়াত করেছ এতটা আয়াত আজকে তলাওত করো আর এতটা র্যাঙ্ক তুমি ডিঙ্গায় যাও এই হিসাবে অনেক মুখাস মানে অতিক্রম করবে পাবে মানে ছয় হাজার ছয়শ্টি র্যাঙ্ক অতিক্রম করে এসে উপরে উঠে যাবে এতটুকু উচ্চ মর্যাদা সেখানে পাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই একজন বড় মানে হাদিস বিশারদ এবং তিনি লিখেছেন যে আসলে এই যে হাসরের মাঠে একজন মানুষকে নির্দেশ দেওয়া হবে যে সোহাবী কোরআনকে নির্দেশ দেওয়া হবে যে তুমি কোরআনের আয়াত পড়তে থাকো আর র্যাঙ্ক জিতে থাকো এটা ছয় হাজার উপর উঠবে এর অর্থ যদি দুই খতম দে তাহলে ডবল ছয় হাজার ছিষট্টি ছার বুঝলেন ছয় হাজার ছয়শ্টি এর ডবল তিন খতম দিলে তিন খতম দিলে তিন গুণ চার খতম দিলে চার গুণ কি আল্লাহ আল্লাহ রব আলিনের সত্তা কে কে কি করতে পারবে না কল্পনা করতে পারবে না তাই এত বিশাল উঁচু র্যাঙ্ক দিলে এত বিশাল জায়গা দিলে বেহস্তর জায়গা কি পরিমাণ হবে হাদিসের মধ্যে আসছে যে আসমান জমিনের বিস্তৃতির মত আসমান জমিনের বিস্তৃতি তো বুঝছে আমরা কি করতে পারি নাই শেষ করতে পারি নাই এই জান্নাত আল্লা রবুল বন্দার জন্য তৈরি করে রেখেছেন এরপরে হাদিসের মধ্যে সিল মেরা দেওয়া হয়েছে যে যত কথা বোঝানো হবে তোমাদেরকে কোরআন পেরা মুহাসেররা বুঝাক হাদিস পেরা মুহাদ্দেশরা রাবুজাক আলেম রাবুজাক ওয়াজিরা রাবুজাক হুজুরা বুঝাক হুরের যত প্রশংসা করা হবে হুরের যত গুণ কীর্তন করা হবে জান্নাতের যত নিয়মের আলোচনা করা হবে এই সব আলোচনা তুমি যদি একেবারে সব শুনে একেবারে সব বুঝেও নাও এরপরেও জান্নাতে গিয়ে যে আপনার নিয়মটা পাবে তুমি বুঝবে যে যা শুনেছিলাম সবগুলোর উর্ধে এটা আমি কল্পনা করতে পারি না এই নিয়মটা এত বেশি করে বারে বলতেছে মনে হয় আসলে আমরা নিজের থেকে বার আসরে বলতে এই বিবরণ গুলি এসেছে এই এত বিশাল আলম দিবেন কি করে না বিষয়টা আসলে কিনা এমন না এই বিশালতার সাথে দেওয়ার পরেও দেখা যাবে যে আমাদের কল্পনার বাইরে থেকে আল্লাপাক দিচ্ছেন এই কল্পনায় যতটুকু পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এতটুকু এগুলো দিচ্ছেন না এর চেয়ে বেশি কি করে পড়তেছেন আল্লাপাক দিচ্ছেন